সুন্দরবনের কথা মনে হলে মনে আসে বাঘ হরিনার বানরের নাচ পনের নানান দৃশ্য সৌন্দর্য আর সাগরের পা ধুয়ানো বৃক্ষের শাড়ি সত্যিই অপূর্ব মনোহর দৃশ্যের অবতারণা তাই তো এ অপূরূপ সুন্দরের নাম সুন্দরবন রূপের সোভায় মুগ্ধ আমা তোর নামেতে তোকে ডাকি ওরে প্রিয় সুন্দর বউ সুন্দরী তোর রূপের শোভায় মুগ্ধ আমারে ম তোর নামেতে তোকে ডাকি ওরে প্রিয় সুন্দর তোর সুন্দর দেহ সুন্দর সুন্দর সাখার দৃশ্য তোর সুন্দর দে সুন্দর গঠল সুন্দর সাখার দৃশ্য বিমল তোর বনেতেই ঘুরতেলে তোর বনেতেই ঘুরতেলে দৃষ্টিকারে তোর নামে তোকে ডাকি ওরে প্রিয় সুন্দর ंदर बुके ढे खीते सागर नदी चाय तर डाली पाखा खाली सन्ध्या ढेव खेलते सागर नदी चाय তোর ডালেতে বাগ্পা খালি সন্ধ্যা প্রাতে গায় তোর পায়েপুর জোয়ার ভাটা সাগর নদীর জলের হাটা তোর পায়েপুর জোয়ার ভাটা সাগর নদীর জলের হাটা তোর তালেই বাঘরি নে তোর তালে বাঘরি নে নাচে শো তোর নামেতেই তোকে ডাকি ওরে প্রিয় সুন্দর বোন সুন্দরী রূপের শোভায় মুগ্ধ আমারে মন তোর নামেতেই তোকে ডাকি ওরে প্রিয় সুন্দর বউ তোর নামেতেই ওরে প্রিয় সুন্দর সুন্দরব